আবদুল্লাহ ইবনে সাদ্দাদ ওয়াদিল্লা তাল্লা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি আমার খালা নবী সাল্লা সাল্লামের পত্নী মাইমুনা ওয়াদিল্লাহ তাল্লাহ আনহা হতে শুনেছি যে তিনি হায়াজ অবস্থায় স্থালাত আদায় করতেন না তখন তিনি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সালাতের সিজদার জায়গায় সোজাসুজি শুয়ে থাকতেন নবী সাল্লাম তার চাটাইয়া সালাত আদায় করতেন সাজদা করার সময় তার কাপড়ের অংশ মাইমুনার শরীর স্পর্শ করত